জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল কোরআন নিয়ে জীবনের কিছু সময় ব্যয় করতে পারছি এই জন্য অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুর আলমিন যাতে সমগ্র জীবন কোরআনময় করে দেন কোরআনের পিছনে ব্যয় করা তৌফিক দেন সেজন্য আমরা দোয়া করছি আপনারাও দোয়া করুন প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আল কোরআনের আরেকটি মহান মূলনীতি নিয়ে হাজির হয়েছি এটি হলো কোরআনে করিমের সতেরো নম্বর সৌর আল ইসরার উনষাট নম্বর আয়াত এখানে যে মূলনীতিটি আল্লাহ বলেছেন বিশ্ব প্রকৃতিতে মহাবিশ্বে সব ঘটনা দুর্ঘটনা ঘটে বিশেষ করে এই পৃথিবীতে অতীতে সব দুর্ঘটনা হয়েছিল বিভিন্ন জাতি জাতির উপর দিয়ে বয়ে গিয়েছিল নোহের জাতির উপরে মহাপ্লাবন আট জাতির উপর দিয়ে সাত দিন আট রাটের কমেলতুর উপরে যে প্রস্তর বর্ষণ ফের অনেক দলবলের যে লোহিত সাগরের সলিল সমাধি এইভাবে বিভিন্ন জাতির উপর দিয়ে সব প্রতিশোধ এবং আল্লাহর বড় বড়ো নিদর্শন অতিক্রান্ত হয়েছিল এগুলো বা এই যুগেও আল্লাহর পক্ষ থেকে যেই নিদর্শনগুলো আসে কোনো মহামারী কোন বিশাল সুনামি বিরাট মাপের কোনো ভূমিকম্প কোন ক্লাইমেট চেঞ্জ কোনো এলাকা তলিয়ে যাওয়া মানব বিপর্যয় এগুলো যেগুলো আসে এই নিদর্শনগুলো আল্লাহ কেন পৃথিবীতে পাঠান সেটাই আজকের এই মূলনীতিতে আল্লাহ বলেছেন এগুলোকে আমরা কিভাবে নেব কীভাবে গ্রহণ করব কী হিসাবে চিন্তা করব এগুলোর বিষয়ে যেমন সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ যখন হয় স্পষ্ট হাদিসে রয়েছে কমার সহিমে সূর্য আর চন্দ্র আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে দুটি নিদর্শন লায়ান আহাদিনে হায়াতি কারো জীবন মরণের কারণে এগুলোতে সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ হয় না বরং এগুলো দিয়ে আল্লাহ তালা পান্দাদেরকে ভয় দেখান এখন সূর্যগ্রহণ হলো চন্দ্রগ্রহণ হলো আমরা কি এটাকে নিয়ে এনজয় করবো আনন্দ করবো আমরা কি এক্স কাগজ নিয়ে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার চেষ্টা করবো না কি করবো এগুলো কি জিনিস দেখুন মানুষ যাই ভাবুক না কেন মানুষ যেভাবে লেখ না কেন পৃথিবীর এসব ঘটনা পুঞ্জকে আল্লাহতালা কি বলছেন সেটাই হলো আমাদের দেখার বিষয় এগুলোর ক্ষেত্রে আমাদের মূলনীতি কি হওয়া উচিত বড়ো কোনো ভূমিকম্প হলে কি এটা বলবো যে ট্যাক্টনিক প্লেট একটার সাথে একটার বিশাল ধাক্কা লেগে এত হাজার অ্যাটম বোমের মতো শক্তি নিঃসরণ হয়েছে এই জন্য কেঁপে উঠেছে পৃথিবীর বিনা অঞ্চল আর পানিতে ধাক্কা লেগে সুনামি হয়ে গেছে এগুলো বলবো আমাদের ভয় পেতে হবে যে এই যে ট্যাক্টনিক প্লেটে যে ধাক্কা লাগালেন কে লাগালেন নিশ্চয় আমলক এ ধাক্কাটা কেন লাগিয়েছেন কোন কারণ আছে কিনা থাকতে পারে কিনা কোরআন কি বলছে আসুন তাহলে পৃথিবীতে যেসব ঘটনা ঘটে অতীতে যা ঘটেছে সামনে আরো অনেক ঘটবে কোরআন যেটা জানি পৃথিবীতে ভবিষ্যতে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটবে বিশেষ করে কেয়ামতের আগে কেয়ামতের তো পুরো মুহূর্ত এখনই পৃথিবীর বড় বড় যে নিদর্শনগুলো হবে দশটি বড় বড় নিদর্শন আসবে পৃথিবীতে কেয়ামতের আগে এগুলোকে কি হিসেবে ব্যাখ্যা করব। প্রাকৃতিক বিপর্যয় যেমন একদল লোক কিছু হলেই ওদের কাছে প্রাকৃতিক বিপর্যয় নিজেরা ফেরেস্তা নিজেদের কোনো দোষ নেই সব প্রকৃতির দোষ প্রকৃতিতে সব হচ্ছে আল্লাহ বলছেন কি ইল্লা তাক হুবিফা আমি আয়াতগুলো ভয় দেখানো ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি প্রেরণ করি না আমার দিক থেকে এই বিশ্ব প্রকৃতিতে যত বড়ো বড়ো ঘটনা দুর্ঘটনা ঘটে একটা লক্ষ্য থাকে সে লক্ষ্যটা হইল তা খুবই সতর্কীকরণ ভীতি প্রদর্শন যে সতর্ক হয়ে যাও নাহলে কিন্তু মহাবিপদে আক্রান্ত হয়ে যাবে এক কথায় সব বুঝিয়ে দিলেন তাহলে আমার আর আপনার উচিত পৃথিবীতে যে কোনো বড়ো দুর্ঘটনা ঘটলে এটাকে আল্লাহর পক্ষ থেকে সতর্কীকরণ হিসেবে নেয়া সেজন্য যেমন সূর্যগ্রহণ হলে নবীজি কত করে নির্দেশ দিতেন সল্লো সলাদ পড়ো তা সদাকু সদ্গা করো আরেকু গোলাম আজাদ করো ইস্তাক ফেরো ইস্তেক ফাঁর করো এইভাবে নবীজি নির্দেশ করতেন এবং তিনি নিজেও সেটা করতেন শাহী বোখারি শাহী মুসলিমে একটা অধ্যায় আসে বাবু সলাতুফ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাঁদ বিশেষ করে সূর্যগ্রহণের সময় তিনি সালাঁদ পড়েছেন দুরাকাত রাকাতের মধ্যে দুরাকাত এত লম্বা করেছেন যে সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত দাঁড়ানো তারপর সূর্য গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তিনি সালাতে রয়েছেন ওমান আমি আয়াতগুলো আমার নিধর্শন গুলো পৃথিবীর যত ঘটনা দুর্ঘটনা কোনো টর্নেডো কোনো হ্যারিকেন কোন সাইক্লোন আজকে যেমন আমেরিকার উপর দিয়ে কত সাইক্লোন বয়ে যাচ্ছে চীনের উপর দিয়ে বয়ে যাচ্ছে টাইফুন বয়ে যাচ্ছে তারপর বাংলাদেশে ইন্ডিয়ায় পৃথিবীর কত কত দেশের উপর দিয়ে এসব হ্যারিকেন টাইফুন এগুলো বয়ে যায় এগুলোকে আমরা কী বলব সঠিক সিদ্ধান্ত কি এগুলোর বিষয়ে আসলে এগুলি হল তাকুবিফ আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শন সতর্কীকরণ কোন বিপে গুনা ছাড়া হয় না আর ছাড়া উঠে না সূর্য গ্রহণ হলে কি বিপদ হতে পারে কি ভয় দেখাচ্ছেন আল্লাহ আজকের মানুষ আনন্দ চিত্তে সূর্য গ্রহণ দেখার জন্য এক্স কাগজ নিয়ে বিভিন্ন ভাবে তারা দেখার চেষ্টা করে উৎসবে আমেজ হয় অথচ নবী সালাম ভয়ে কম্পিত হয়ে এত কষ্টের সালা সলাতুল কুচু ঘন্টার পর ঘন্টা সাহাবিদেরকে নিয়ে নারী পুরুষ সবাইকে নিয়ে তিনি সালাতের মধ্যে সূর্য গ্রহণের সময় কি আনন্দের বিষয় না কোনো ভয়ের বিষয় আছে অবশ্যই মহাকাশ বিজ্ঞান চর্চা করলে তো বুঝা যায় যে মহানবী সাল সাল্লাম যে ভয়ের বিষয়টি বলেছিলেন কি ধরনের ভয় সেখানে ছিল গ্রহণের অর্থই হলো পৃথিবী আর সূর্যের মাঝখানে চন্দ্র এসে পড়েছে একটা এড়োতে একটা সরল রেখায় সূর্য পরে চন্দ্র তারপর পৃথিবী পৃথিবী চন্দ্র সূর্য তিনটা এক সারিতে চলে এসছে আমরা পৃথিবীর চাঁদের সূর্যেরও বিরাট অভিকর্ষ বল আছে আর আমরা এটাও জানি মহাকাশ বিজ্ঞান যারা পড়েন শনি আর মঙ্গল গ্রহের বেল্টের মধ্যে মিটিউর স্টিরয়েড বিরাট বিরাট গ্রহাণু পাথর ঘন্টায় লক্ষ লক্ষ কিলোমিটার গতি নিয়ে এগুলো ঘুরে যে সময়ে তিনটা অভিকর্ষ বল সূর্য চন্দ্র পৃথিবী তিনটা অবিকর্ষ বল এক লাইনে যখন চলে আসে তখন পৃথিবী থাকে একবারে এই প্রান্তে যে প্রান্ত দিয়ে মিটিওরের স্টিরয়েডগুলো ঘুরছে মহাসনে বিশাল বিশাল পাথর একটা যদি আঘাত ওই সময়ে তিনটা অবিকর্ষ বলের টানে যদি একটা মিটিওর একটা বিরাট গ্রহণও যদি পৃথিবীর দিকে ছুটে ঘন্টায় দুই তিন লক্ষ কিলোমিটার গতিতে যদি পৃথিবীতে এসে আঘাত হানে তাহলে কয়েক লক্ষ বিস্ফোরণ করবে পৃথিবীতে। গোনা পৃথিবীর অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এই জ্ঞান কে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যেটা আজকে আমরা জানি উনি কিভাবে জানলেন যেহেতু ওনাকে আল্লাহ শিখিয়েছেন এই জন্য উনি জানতেন আর আমরা জানি না বিধায় আমরা সূর্যগ্রহণ দেখার জন্য মজা করি আর উনি জানতেন বিদায় তিনি সবাইকে নিয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন সূর্য গ্রহণের পৃথিবীর সকল ঘটনা দুর্ঘটনা যেগুলো ঘটে এগুলি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য সতর্কীকরণ দেখুন মোসান একটি হাদিস রয়েছে আবয়েদ বলছেন তখন সোলাতে ছিলেন তিনি টের পাননি ওমর খোদ দিলেন ভূমিকম্পের পরে পরে আর বললেন যদি এই ভূমিকম্প আবারও আসে মদিনায় আমি মদিনা ত্যাগ করে চলে যাব তোমাদের সাথেই থাকবো না মোসান রেবাব সাহেব সাতশো একুশ নম্বর হাদি সেটি আচ্ছা তোমার আমরা ভূমিকম্প হলে আমরা বলব ট্যাক্টনিক প্লেটে ধাক্কা লেগেছে পৃথিবী যে পনেরোটা প্লেটের উপরে থাকে আল্লাহ রেখেছেন পনেরোটা টুকরা পৃথিবী ট্যাক্টনিক প্লেটের উপরে বসিয়ে রেখেছেন এক প্লেটের সাথে আর এক যখন ধাক্কা লাগে তখন ভূমিকম্প হয় আরে ঠিক আছে ট্যাক্টনিক প্লেটে ধাক্কা খেয়েছে এটা তো আমরা বুঝলাম কিন্তু ধাক্কাটা কেন খাবে এই বস্তুগত ধাক্কার পেছনে একটা নৈতিক ধাক্কা কাজ করে একটা অনৈতিক কাজ অবশ্যই পৃথিবীর বুকে বসে আমরা করেছি যার কারণে আল্লাহ তালা নির্দেশ দিয়ে ওই বিপত্তি ঘটিয়ে দিয়েছেন যেমন এমাম আবন আবিদুনিয়া একটি হাদিস বহনা করেছেন যেটি আল্লা আব্দুল কাইম আল জব কাফি গ্রন্থে উল্লেখ করেছেন এক ব্যক্তি আশা সিদ্দিকান্লাহ তালাকে বললো যে হাত দিয়ে সিনেজাল জালা ভূমিকম্প কেন হয় আমাদেরকে বলুন আয়সা বললেন আমি নবীজিকে বলতে শুনেছি এজাস্তাবা বিল আজিবুল খুমোর প্রিয় ভাই বোনেরা একটি বিরতির সময় হয়েছে আমরা বিরতিটা নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ বিরতির পর আসছে হাদিসটা নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন শোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি আদাব যখন দুজন মুসলিম করবেন তার মূল নীতিটা কি মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মানান্তর না একমাত্র ইসলামই দিয়েছে क्यों गुरुत्वपूर्ण जान देख इी समाज गुरुत्चारुन सम्प्रचार सकाल छंग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 বলতে শুনেছি বন্দা মুশরিক ও কাফের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় সংখ্যা একশো পরিষ্কার করতে হবে মনের তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয়র বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ আশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের উপর শুধু পিস টিভি বাংলায় বিরতির পর আবার ফিরে এলাম আল কোরআন এর জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে প্রিয় দর্শক একটি হাদিস বলতেছিলাম হাদিস ভূমিকম্প সম্পর্কে তাকে যখন প্রশ্ন করা হল তখন তিনি বলেছেন জিনা ইজাস্তা মাহুজনে পৃথিবীর মানুষেরা যখন এতটা জিনা ব্যবচারে অভ্যস্ত হয়ে পড়ে যে এটাকে বৈধই মনে করে তারা যেমন আজকে অনেক দেশে এমন হয়েছে এখন বিবাহ হয়ে গেছে কলঙ্কিত আর জিনা ব্যবচার বিভিন্ন প্রক্রিয়ায় চলছে সেগুলি এখন খুব সভ্যতার প্রতীক জিনাভিত্তিক সমাজ তৈরি হয়ে যাচ্ছে বলেছেন যখন ব্যবচারকে লোকেরা বৈধ মনে করে নেয় ও সারিবুল খুমোর আর ব্যাবিচার যেখানে থাকে সেখানে তো মদ আসবেই এক হারাম আর এক হারামকে টানে তিনটা হারাম একসাথে চলে জিনা মদ আর বাদ্য বাজনা তিনটাই এক পথের প্রতীক তিনি বলেছেন যখন তারা মদ পান করবে ব্যবহার হারে পানির মতো মদ পান করবে পৃথিবীতে অনেক দেশ আছে পানির চেয়েও মদ বেশি পান করে তারা চরিত্র ঠিক থাকবে কি করে তাহলে যখন ব্যবচারকে বৈধ মনে করে নেবে আর ব্যাপক হারে মদ পান করবে আর অদরা বিল মারা যাদ্যযন্ত্র চতুর্দিকে এখন তো মা বাবা আদর করে ছেলে মেয়েকে দোতারা সেতারা কিনে দিচ্ছে হারমোনিয়াম কিনে দিচ্ছে বাবা শিল্পী মানুষ যদি এত শিল্পী হয় আর এত নাচিয়ে হয় তাদের নাচতে ইচ্ছা হয় যদি ইচ্ছা হয় মাটির যদি শুরু করে করে দেয় দেয় বিল্ডিং গড় বাড়ি যা আছে একটাও থাকবে না দেখুন আল জাজিল আমল মানুষ যেমন কর্ম করে শাস্তিতেও ওই ধরনের আসে গান বাদ্য বাজনা মাতলামো নোংরা যেমন মানুষ নাচে ওই রকম একটা নাচের নির্দেশ পৃথিবীকে আল্লাহ দিয়ে দেন তখন বলেন এই যখন হয় মানুষের চরিত্র আল্লাহ তখন আকাশে তিনি ঘৃণা করতে থাকেন এই পৃথিবীবাসীকে ফকিল তাজল জলি বিহিম। তখন তিনি পৃথিবীর প্রতি নির্দেশ জারি করেন আকাশ থেকে তাজল জলি বিহীম এদেরকে নিয়ে ভূকম্পন সৃষ্টি করো ইনতা যদি তারা তবা করে আসে তাহলে আরো বেশি এসব অপকর্মে ডুবতে থাকে এমন ভূমিকম্প দেবেন যে একেবারে মেচাকার রিক্টারে স্কেলে সাত আট নয় দশ মাত্রার ভূমিকম্প দিয়ে দেবেন একেবারে সব টাওয়ার যা বানিয়ে সব ধুলায় যিনি আয়াত এসব ঘটনা পাঠাচ্ছেন পিতে পিতে দুর্ঘটনা বিপর্যয় গুলো যিনি প্রেরণ করছেন তিনি বলছেন আমি ভয় দেখাবার জন্য করছি আনন্দ করার জন্য দিচ্ছি না এজন্য ওমর ফারুক হদি আল্লাহ মদিনীকে বলেছিলেন ভূমিকম্প তোমার পূর্বের বহু জাতিপুঞ্জের কাছে আমি রসুল নবী পাঠিয়েছি তাদেরকে আমি বিভিন্ন শাস্তি রোগ ব্যাধি যুদ্ধ বিগ্রহ এসব কিছু দিয়ে তাদেরকে পাকড়াও করেছি লাল্লাহমে তদর র যাতে করে তারা কাকুতে মিনতি করে নরম হয় ফিরে আসে ফলা এই যে হোম বা তদর যখন আমার শাস্তি তারা দেখল তখন যদি তারা কাকুতে মিনতি করতো কিন্তু সেটা তো করেনি তাদেরকে যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল এগুলো যখন সব ভুলে গেল ফতাহা আলাই হিমা বু বা কুল্লাই সব নিয়া মতে খুলে দিলাম ভোগ করো কয়দিন হাত্তা যা ফারে হু বেমা উ তু যা দেয়া হয়েছে এগুলি পেয়ে যখন খুব আনন্দের একেবারে শিষ্য চুড়ায়গত হঠাৎ পাকড়াও করলাম হতাশ নিরাশ এমন হয়ে গেল শাস্তি যখন এসে গেল তখন আসলে এসব বিশ্ব প্রকৃতির এসব বিপত্তি আল্লাহ পাঠান মানুষকে সাহসা করে নিজের পথে ফিরে আনার জন্য মিনতিও করেনি প্রিয় ভাই বোনেরা আব্দুল মাসুদাহ তিনি একথা বলেছিলেন তিনি যখন একটা এলাকা তলিয়ে গেছে মাটির নিচে এটা শুনলেন তখন তিনি বলেছিলেন কুননা আসাবদিন সাল্লাহালামা না আমরা এই আয়াতগুলি যখন আসতো এগুলিকে আমরা বরকত মনে করতাম কোনো ভূমিকম্পর্নেডো কোনো বিপত্তি আসলে বরকত মনে করতাম তোমরা এগুলিকে শুধু ভয়ের বিষয় মনে করো অর্থাৎ শুধু ভয়ের বিষয় মনে করো কিন্তু কোনো শিক্ষা নাও না আর আমরা সাহাবিরা এই জাতীয় কোনো বিপর্যয় আসলে শিক্ষা নিয়ে আমরা এতটা ভালো হয়ে যেতাম এতটা আল্লাভীরু হয়ে যেতাম আমরা ন্যাক আমলকারী হয়ে যেতাম যে বরকত নেমে আসতো শ্রী ভাই বোনেরা কেয়ামতের আগে কিন্তু এসব আজাব আসমানি শাস্তির একটা সিলসিলা একটা সিরিজ আরম্ভ হয়ে যাবে হাদিসগুলোতে যেটা আমরা দেখি অতএব এগুলোকে কোরআনিক এই চিন্তা চেতনা দিয়েই গ্রহণ করতে হবে যে এগুলি তা ভয় পে সংশোধন হয়ে যাওয়া উচিত যে আমাদের দোষে এই বিপত্তিগুলো হচ্ছে ঘন ঘন হেরিকেন টাইফুন টর্নেডু যেমন বাংলাদেশের সিনর নার্গিস আইলা কত কিছু বুঝলাম নিম্নচাপ সৃষ্টি হয় সাগরে নিম্নচাপ সৃষ্টি হয় চতুর দিক থেকে বাতাসের প্রচন্ড গতি ব্যাগ থেকে ঘূর্ণাপট তৈরি হয় আস্তে আস্তে সেটা তো এটা তৈরি কে করে আমি যদি শুধু বাসটাই দেখলেন বাসটা চলছে প্রচণ্ড গতিতে মনে করলেন বাসে বুঝি চলে ভিতরে ড্রাইভার নাই বিপর্যয় দেখে আনন্দিত হওয়ার বদলে ভীত হয়ে সংশোধন হওয়ার চেষ্টা করাই হলো কোরআনের এই মূলনীতির শিক্ষা ওমানুর সুল আয়াতি তখন আমি আয়াতগুলো প্রেরণ করি ভয় ভীতি প্রদর্শন করলে তিনি করে দেবেন আমরা যদি ঠিক হয়ে যাই কারণ এগুলো ধ্বংস হয় আমাদের নৈতিক অবক্ষয়ের কারণে আমরা অতিমাত্রিক কার্বন নিঃসরণ করে বায়ুমন্ডলকে ফাটিয়ে দিয়েছি কেন করেছি অতিমাত্রিক কার্বন নিঃসরণ কেন করেছি ফাসাদ কেন করেছি কোরআন যেহেতু আমাদের জানা নেই জন্য কোরআনিক শিক্ষা যদি আমরা নিতাম এত বেশি ভোগের পেছনে ছুটতাম না এত ভোগের সামগ্রী বানাবার দরকার হতো না যেমন ইতিহাস বলে নবী সাল্লাইসাল্লাম থেকে শুরু করে উমর পর্যন্ত পঁচিশ বছরে অর্ধপৃথিবী জুড়ে এমন অর্থনৈতিক বিপ্লব হয়েছিল যে জাকাত দেয়ার লোক পাওয়া গেছে জাকাত খাওয়ার কোনো লোক নেই এটা একটা দিক সম্পদের একটা বন্যা বয়ে গিয়েছিল এটা ঠিক আছে কিন্তু জাকাত খাওয়ালো পাওয়া যাচ্ছে না মানে কি এটা দুটো দিক আছে একটা হলো আসলেই গরিব অনেক কমে গিয়েছিল আরেকটা একটা দিক হলো যারা গরিব ছিল তারাও এতটা আত্মতৃপ্ত থাকতে ইমান ইসলামের কারণে হাত পাততে যেতো না তাদেরও একটা সবর ধৈর্য যজ্ঞ তাহলে এমন দিয়েছিলেন যে দারিদ্রকে সয়ে যাওয়ার মতো মন তাদের ছিল এই জন্য হাত পাতাতে যেত না কেউ টেরও পেতো না যে তার অভাব আছে কিনা এটাও একটা দিক ছিল পৃথিবীতে যখন বিপর্যয় হয় অথবা কোনো শান্তি আসে এগুলোর সাথে মানুষের পাপ পণ্যের কঠিন সম্পর্ক থাকে সমগ্র আরব জাহান সহি মুসলিমের একটি হাদিস নবীজ বলছেন তাবে আরব ভূখণ্ড পুরোটাই বাগ বাগিচা আর নদী ঝর্ণায় পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না নালা হাতা বাগ বাগি শ্যামল সবুজ শ্যামল ছিল এক সময় এটা মুরু জান হারায় ভরা ছিল এই জন্য বলছেন তাউদা মানে পুনরায় হবে তার মানে আগেও ছিল মাঝখানে মানুষের অপরাধে এটা ধ্বংস হয়ে গেছে আল্লা ধ্বংস করে দিয়েছেন আবার কেমতের আগে যখন মানুষ ইসলাম মুখী হবে আবার ফিরে আসবে আরব জাহান পুরোটাই হার আবার ফিরে আসবে ছিল হয়েছে আবার যাই হোক আজকের এই পর্বের যে মূলনীতিটি ওমানীতে কোনো মহামারী আসলেও এটি আয়াতুল্লাহ কোনো বড় দুর্ঘটনা ঘটলে ভূমিকম্প ঘটলে সুনামি ঘটলে বড় কোনো কিছু হেরিকেন ও। এগুলো এগুলো হলে পরিবর্তন করার কে কোরআনকে মূলনীতি গোটা বিশ্ববাসীকে বুঝার তৌফিক দান করুন পথ প্রদর্শক আলকর আনুল কি কি করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानस कल सन्ध्या साढ़े छ पुनः सम्प्रचार दोपुर साढ़े बारोटाय